বাংলা মানবতা সমাধান প্রিয় দর্শক আপনাদের সামনে আলোচনা করছিলাম যে ইমান কোথায় থাকে তাহলে এ বিষয়ে আপনার সামনে কোরআন এবং হাদিস থেকে যে উদ্ধৃতিগুলো দেওয়া হলো তাতে এটা পরিষ্কার ইমানের থাকার জন্য আল্লাহ রবুল আলমিন জায়গা নিযুক্ত করে দিয়েছেন অন্তর অন্তরের মধ্যে ইমান আছে সে ইমান আমি বাঁচাব এই ইমানকে আমাকে রক্ষা করার ব্যাপারে যত কিছু শ্রম দিতে হয় তা আমি দেব। এর জন্য যত উপায় অবলম্বন করতে হবে সে উপায় আমি অবলম্বন করব। এর পরে আর একটি প্রশ্ন আপনাদের সামনে আসা খুব স্বাভাবিক যে মানুষ রাস্তাঘাটে চলতে চলতে একজন নামাজি মানুষ তার দ্বারাই অশুভ একটা কাজ হয়ে যায় এটা অন্যায় কাজ হয়ে যায় একটা লোক সাধারণত সেরকম কাজ করে না অথচ তার দ্বারাই এমন একটা অন্যায় কাজ হয়ে গেল। তাহলে এমন লোককে কি বলা যায় যে লোকটা নামাজ পড়লো অথচ হঠাৎ একদিন তার দ্বারাই একটা অঘটন ঘটে গেল অন্যাই কাজ হয়ে গেল। কেন হলো এই রকম সিচুয়েশানে আমাদের প্রশ্ন জাগে কি যে তাহলে ইমানদার ব্যক্তির সাথে কি বেইমানি একত্রিত হতে পারে একটা লোক ইমানদার তা সেই ক্ষণেই কি বেইমান হতে পারে তার মানে এভাবেই যদি আমি বুঝি ইমান এবং ইমান হারিয়ে যাওয়া পর্যায়ে কুফুর কুফুর এবং ইমান এরা কি এক জায়গায় কোনো সময় হতে পারে একই জায়গা তো দুটোকে একত্রিত করা যায় কোনো জায়গায় সম্ভব হবে যে এখন ইমানও আছে এবং এর কাছে কুফরও আছে এটা কি সম্ভব তো এর উত্তর এক কথাই জেনে নিন যে যখন ইমান আছে তখন ইমানই আছে যখন কুফর আছে তখন কুফর আছে তখন ইমান নেই যখন ইমান ছিল তখন কুফর ছিল না যখন কুফুর আছে তখন ইমান নেই অর্থাৎ একই টাইমে একজন মানুষের কাছে একটা জিনিসই থাকবে হয় ইমান থাকবে আর না হয় তার কাছে কুফুর থাকবে দুটোই জিনিস এক সঙ্গে কোনো সময় থাকবে না আল্লাহ রবুল আলমিন কোরআনে কারিমের ভেতরে বলেছেন কুল হ্যাল ইয়াস্তাবিল আমা অলবাসির এগুলো আমাকে শিক্ষা দেওয়ার জন্য আপনাকে শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ তালা এই সমস্ত উদাহরণ ব্যবহার করেছেন কি বলছেন যে তোমরা নিজেরা বলো তো তোমার চোখের সামনে অন্ধকার এবং তোমার চোখের সামনে আলো দিন পরিষ্কার দিন এবং রাত এ দুটো কি সমান আমি কি বলবো এর উত্তরে যে ব্যক্তি দেখতে পায় না যে ব্যক্তি দেখতে পায় তারা কি কোনো দিন সমান খুবই স্বাভাবিক কথা যে সমান নয় অন্ধকার এবং আলো এ দুটো জিনিস সমান অন্ধকার আলাদা জিনিস আলো আলাদা জিনিস এই ভাবে আল্লাহ রবুল আলমিন অন্য জায়গাতে বলছেন হাল যারা তোমাদের ভেতরে বিদ্যজন এবং যারা তোমাদের মধ্যে জাহেল অশিক্ষিত কিছুই জানে না তাহলে একজন জ্ঞানী ব্যক্তি আর একজন মূর্খ ব্যক্তি এরা দুজন কি সমান যেমন মূর্খ ব্যক্তি এবং জ্ঞানী ব্যক্তি এরা দুজন সমান নয় তেমনি রাত এবং দিন এরা দুজন সমান নয় তেমনি একজন চোখ ওলা এবং একজন চোখ হারা লোক এরা দুজন সমান নয় এরা যেমন সমান নয় এরা যেমন একত্রিত হতে পারে না, যে এখানে দিন আর এখন এখানে রাত এই লোকটা কানা এখনই এই লোকটা চোখওয়ালা এমন যেমন সম্ভব নয় তেমনি তোমাদেরকে বুঝতে হবে যে কুফর এবং ইমান একই সময়ে সমবেত হতে পারে না এটা আলাদা ওটা আলাদা ও যখন থাকবে এ থাকবে না এ যখন থাকবে ও তখন থাকবে না তাহলে আমরা কি বুঝলাম এখানে অন্য উদাহরণ দিয়ে আমি আপনাকে জিনিসটা বুঝাবার জন্য বললাম যে এই দুজন দুজন দুজন দুজন এরা আলাদা আলাদা তাহলে এরই সমর্থন নিয়ে আপনাকে আসল বিষয়টা বুঝাতে চাইছি যে ইমান এবং কুফর এই দুটো জিনিস আলাদা এক জায়গাতে কোনো সময় সমবেত হবে না একত্রিত হবে না ও যদি আসে তো এ থাকবে না এ যদি আসে তো ও থাকবে নাহু কত প্রাঞ্জল হাদিসটা কত পরিষ্কার হাদিসটা নাবি বলছেন কোনো একজন ব্যভিচারী কোনো কোথাও যদি কোনো অচেনা রমণের সাথে ব্যভিচারে সে লিপ্ত হয় তো সে যে অবস্থায় লিপ্ত হয়ে আছে ব্যভিচারে সেই অবস্থায় আপনি বলবেন এ কথা যে ইমানদার অবস্থাতে ইমান নিয়ে এ লোকটা ব্যভিচার করছে এবং তার বুকের ভেতরে ইমান আছে না সে লোকটার বুকের ভেতরে ইমান भेतर एखंड चेपे आत लिप्त आतक्षण पर्त से कुफुर मध्य आभिचार जो शेष हो तथा क्योंकि एखंड बर्तमान से व्याभिचारे जत लिप्त आतक्षण पर्त से कुफुर मध्य आमान मध्य नहीं आरोप आल्लासुल সে নামাজি হোক রোজাদার হোক সে চুরি করলো চুরি করতে গেল চুরিটা হচ্ছে অপরাধ এটাকে আল্লাহ এবং আল্লাহ রসুলের সমর্থন দেয় না তো যে ব্যক্তি চুরি করতে গেল অপরের মালকে রাতের বেলায় মালিককে না জানিয়ে সেখান থেকে টেনে নিয়ে আসছে তাহলে সেই অবস্থায় চোর যতক্ষণ সে আছে ততক্ষণ পর্যন্ত তার কাছে ইমান নেই সে এখন কফরের অবস্থায় আছে নবীজী বলে দিচ্ছেন অবস্থায় মমিন হয়ে সে ব্যক্তি চুরি করতে পারে না অথচ চুরি হচ্ছে তাহলে চুরি হচ্ছে অথচ এর মানেই হচ্ছে এই যে ইমান তার কাছ থেকে পলায়ন করেছে ইমান এখন নেই তার কাছে এবার চুরি করা যখন শেষ হচ্ছে চুরি করা যখন সে বন্ধ করে দিচ্ছে তখন সে আবার তার পূর্বেকার অবস্থায় ফিরে আসবে কিন্তু চুরি চলা অবস্থায় সে ব্যক্তি ইমান নিয়ে চুরি করছে এটা অসম্ভব কথা ঠিক তেমনি একজন লোক নাবির হাদিস বলছে এই কথাটা একজন লোক সে যদি মদ্যপান করতে চাই মদ্যকে হারাম করা হয়েছে কোরআনে করিমের ভেতরে এতে থেকে তোমরা রোহিতও সাবধান হয়ে যাও এটাকে নিষিদ্ধ ঘোষণা করে দেওয়ার পর একজন মমিন সে যদি গোড়ার কথা স্মরণ রেখে থাকে ইসলাম এর নাম ইমান এর নাম দুটোর সমষ্টিতে আমি হয়েছে একজন পাকা মুসলমান পাকা ইমানদার ব্যক্তি তাহলে আল্লাহর বিধিনিষেধকে আমি মানব অক্ষরে অক্ষরে তাহলে তো আমি মুসলমান তাহলে আল্লাহ তালা যেখানে বলে দিয়েছেন মদ্যপান করা হারাম এই মদ্যকে একটা লোক পান করতে গেল তো যখন সে পান করছে সে যদি বলে আমি নামাজি আমি মদ্যপান করলে কি হবে আমি রোজাদার আমি মদ্যপান করছি তো কি আমার ভেতরে এখন ইমান আছে আমি মদ্যপান করতে গেলেও আমার ইমান চলে যাইনি এইভাবে যদি সে ভ্রান্ত দাবি পেশ করে খুব মোটা সংলাপ শোনাই তাহলে তার কথার কোনো মর্যাদা নেই নাবী মোহাম্মদ মুস্তাফা সাল্লি ওয়াসাল্লাম যে কথা বলছেন সেটাই সত্য এবং সেটাই সাব্যস্ত সেটাই আমাদের কাছে গৃহীত তিনি বলছেন যতক্ষণ পর্যন্ত লোকটা মদ্যপান করে ততক্ষণ পর্যন্ত ইমানের অবস্থায় সে মদ্যপান করে না তালে মদ পান করা চুরি করা ব্যভিচার করা এগুলো হচ্ছে মাসি এলে অপরাধ এ অপরাধ ইমান থাকা অবস্থায় হবে না এটা ইমানের বিপরীত ইমানের উল্টো আর পরস্পর বিরোধী দুটো জিনিস কোন সময় এক জায়গাতে জমা হবে না এটা আগেই বলে দেওয়া হয়েছে এ তো উল্টো এর এ ওর উল্টো ও এর উল্টো তাহলে কি করে জমা হতে পারে দুজন জমা হবে না সুতরাং এখানে আমি যেটা নতুন প্রসঙ্গ আপনাদের সামনে খাড়ো করেছিলাম তাহলে কি যে ইমান এবং কুফর এক জায়গায় জড় হতে পারে এক জায়গায় একত্রিত হতে পারে না পারে না এটাই উত্তর বেরিয়ে আসলো তারপরেও যদি বলি যে আমি সমাজে চলতে গিয়ে বলতে গিয়ে এমনও কিছু কাজ করে যাচ্ছি যে আমি নিজে জানি যে এটা অন্যায় আমি নিজে বুঝি যে এটা করা হারাম আমি নিজে জানি যে এই জিনিসটাকে সেবন করা মাইকে গ্রহণ করা এটা ঠিক নয় তারপরেও যদি আমি তা করে যাই তারপরেও যদি আমি গ্রহণ করি তারপরেও যদি তাকে আমি সেবন করি তাহলে এর ফতোয়া কার কাছে নিতে হবে কি দরকার অন্য কাউরি কাছে এই ফতোয়াটা চাওয়ার দরকারটা কি যে ব্যাধি যে ব্যাধিতে আমি গ্রস্ত যে ব্যাধিগ্রস্ত আমি হয়ে আছি সেই জিনিসটা আমি জেনে শুনেও যদি তাকে ত্যাগ করতে না পারি তাহলে আমি তো ইমানের জায়গায় কুকুরকেই স্থান দিয়েছি কুকুর এখন আমার গায়ে সোয়ার হয়ে আছে আমি কখন যে কুকুর থেকে বেরিয়ে ইমানের হালাতে যাব। সেটা আল্লাহ ভালো জানে আমার আমি তো জানি না ইমান যাবে কেন ইমান পালাবে কেন ইমান স্থানান্তরিত হবে কেন ইমান তো একটা বলিষ্ঠ মজবুত জিনিস আমার বুকে থাকার কথা কিন্তু সে জিনিস পালিয়ে যাচ্ছে আমার কাছ থেকে ইমানটা এখন বর্তমান যুগে আমার আপনার খেলা ডেকোরেশান সাজিয়ে যদি কোনো ইসলামী অনুষ্ঠান করি তাহলে আমি বেশি বড় ইমানদার নবী যেভাবে বলেছেন সেভাবে না করে আমি তাতে যদি রঙ লাগাই আমি যদি তাকে আরও কিছু এদিক সেদিক করে বাড়িয়ে চাড়িয়ে তাকে পালন করতে যাই তাহলে মনে মনে ভাবি যে এটাই বেশি বড় হয়তো ইমানদারের পরিচয় যেমন আজকাল আমাদের দেশে বিয়ে শাদিতে আমরা দেখতে পাচ্ছি যেমন আজকাল আমাদের দেশের খাতনার অনুষ্ঠানে আমরা দেখতে পাচ্ছি যেমন আমাদের দেশে আঁকিকার একটা করে অনুষ্ঠান হচ্ছে সেগুলোতে আমরা দেখতে পাচ্ছি যত বেশি টাকা পয়সার ছড়াছড়ি যত বেশি আমরা ডেকোরেশনে জোর দিই যত বেশি আমরা রমরমিয়ে বাজার করে আনি তত বেশি মনে হবে যে আমরা বড় যেন ইমানদার কিন্তু না এটা মনে করতে হবে যে কোনো জিনিস আমার খাওয়া আমার পড়া আমার শোয়া আমার জাগা আমার বাজার আমার হাট আমার ঘাট আমার পানাহার আমার বিবাহ আমার শাদী আমার ঘুম আমার পেচ্ছাপ আমার পায়খানা সমস্ত কিছু যেভাবে আল্লাহ আমাকে বিধান দিয়েছেন ঠিক সেভাবেই আমাকে পালন করতে হবে তার উপরেই হচ্ছে আমি ইমানদার তাকে ত্যাগ করে দিয়ে আবার আমি বললাম এটা গায়ের জোর এছাড়া অন্য কিছু নয় প্রিয় নবী হাজরাতে মোহাম্মদ মুস্তাফা সাল্লাহু আলি ওয়াসাল্লাম আর একটি হাদিস বলেছেন এত সুন্দর এত প্রাঞ্জল এত হৃদয় গ্রাহী এর থেকে আর কি কথা হতে পারে আল্লাহ নাবি বলছেন ইজা জানাল আব্দু খারাজা মিনহুল ইমান যখন কোনো একজন লোক ব্যভিচারে লিপ্ত হয় তখন তার ভেতর থেকে ইমানটা বেরিয়ে যায় তার অন্তরে ছিল ইমান ইমান অন্তর থেকে বেরিয়ে গেল কখন বের হলো যখন সে ব্যভিচারে লিপ্ত হয়েছিল ইজা জানা যখন ব্যভিচারে লিপ্ত হলো তখন ইমান এখান থেকে বেরিয়ে কেমন হয়ে বেরিয়ে গেল মিসল জুল্লাতে যেমন মাথার উপরে মেঘ দেখতে পাই আমরা ঠিক মেঘের মতো যেমন মেঘটা মাথার উপরে দাঁড়িয়ে আছে এবং আমি তার নিচে দাঁড়িয়ে আছি ঠিক তেমনি সেই ব্যক্তির কাছ থেকে ইমান বেরিয়ে গিয়ে মেঘের মতো তার মাথার উপরে চুপচাপ দাঁড়িয়ে আছে কেন ওই জায়গাতে যাওয়া আমার পক্ষে সম্ভব নয় আমি ইমান আমার ওই কুফরের সঙ্গে সংঘাত সম্ভব নয় তার সাথে একা আমি বাস করতে পারি না বান্দা ব্যভিচারে লিপ্ত হয়েছে সুতরাং আমি তার কাছ থেকে পলায়ন করেছি এবং মেঘের মতো তার মাথার উপরে আমি দণ্ডাই মান আছি যতক্ষণ পর্যন্ত এই বান্দা এখান থেকে বেরিয়ে না আসছে আমি বলছেন যখন ব্যভিচার তার শেষ হয়ে যায়। তখন সে সেখান থেকে ফিরে যখন চলে আসে কাজ কমপ্লিট হয়ে যাওয়ার পর তখন সেই ব্যক্তি আবার পুরাতন অবস্থায় ফিরে আসে মানে তার ইমান তার কাছে আবার নিচে নেমে আসে তার মাথার কাছে তাহলে বুঝতে পারলেন ইমান যাই ইমান আসে ইমান নিজের জায়গা ত্যাগ করে আল্লাহর সব সময় কামনা করুন বাসনা করুন ইমান যেন বৃদ্ধি পায় নিজের স্থানে দাঁড়িয়ে থাকে পালিয়ে না যায় স্থানান্তরিত না হয়ে যায় আল্লাহ আমাকে আপনাকে ইমান বাঁচাবার মতো শক্তি দিন তৌফিক দিন আবার ফিরে আসছি আপনাদের সাথে সঙ্গে থাকুন সামান্য একটা বিরতির পর मृत्यु कमनाते ही चाय तब जान हिला जीवित रखे जीवन पक्षे कल्याणकर मृत्युदान कर जो मृत्यु कल्याणकर सही बोकार सप्तम खंड असुस्थता हदीज संख्या पांच हजार छश एक मानवतारुणा स्वरूप তাম সৃষ্টির জন্য সঙ্গ দিচ্ছেন তার জন্য আপনাকে মোবারকবাদ আমরা আমাদের বিষয়কে নিয়ে এগিয়ে চলেছি আপনারা আমাদের সাথে থাকুন আমরা বিষয়কে সম্পূর্ণ নিয়ে যাব শেষ পর্যায় পর্যন্ত আলোচনা করছিলাম ইমান কোথায় থাকে এবং কিভাবে বের হয় কিভাবে ফিরে আসে এ ব্যাপারে জ্ঞান পেয়ে গেছেন ইনশাল্লাহ তাহলে এরপরে আপনাকে আর অন্য কিছু বিষয় ইমান সম্পর্কীয় আপনার সামনে তুলে ধরি তাহলে এবার দুটো জিনিস যেখানে পরবর্তী আলোচনায় আমরা স্পষ্ট করে জেনে নিয়েছি একটাকে বলা হয় ইমান একটাকে বলা হয় কুফর তাহলে এই দুটো জিনিসের ভেতরে কোনটা পছন্দনীয় কোনটা অপছন্দনীয় কোনটা প্রশংসিত কোনটা অপ্রশংসিত এই বিষয়টাকে একটু আমরা জেনে নেব আপনি যদি একটা প্রশ্নের সম্মুখীন হন তাহলে বলুন তো একটা ঘরের ভেতরে বাঁশ কাঠ টাটি এগুলো দিয়ে যে আমরা ঘর বানাই তো তাতে যদি বাঁধনের সংখ্যা বেশি হয় তাহলে ঘরটা মজবুত হবে না বাঁধনের সংখ্যা কম দিতে গেলে ঘরটা মজবুত হবে এটা খুব স্বাভাবিক কোয়েশ্চেন ঘরে বাঁধন যত বেশি দেয়া যাবে তত বেশি ঘরখানা মজবুত হবে তো আল্লাহ রবুল আলমিন ঠিক সেইভাবে ইমানকে ভালোবাসেন ইমানকে পছন্দ করেন কুফুরকে ঘৃণা করেন কুকুরকে কোনো সময় আল্লাহ রব্বুল আলমিন পছন্দ করেন না এই জন্য পুরো কোরআন মাজিদের ভেতরে যদি আমরা মন্থন করি তাকে যদি আমরা নজর দিয়ে পড়ি বিবেকের দৃষ্টি দিয়ে তাকে দেখে তাকে বোজার যদি আমরা চেষ্টা করি তাহলে বুঝতে পারবো কি যেখানে যেখানে ইমানের আলোচনা এসেছে সেখানে একজন মুমিন মুসলমানকে উন্নত মানের মুমিন তৈরি করার জন্য তাকে আদব কায়দা নিয়ম শৃঙ্খলা ব্যবহার বিধি তাকে শেখানো হয়েছে এবং যেখানে যেখানে কুফরের আলোচনা আসছে সেখানে সেখানে তাদের লাঞ্ছনার কথা তাদেরকে ধিকার দেওয়ার কথা তারা এই দুনিয়াতে অভিশপ্ত তারা ওই দুনিয়াতে অভিশপ্ত তাদের অভিশপ্ত হওয়ার করুণ দুর্দশার কথা আল্লাহ তালা এইভাবে আলোচনা করছেন তাহলে প্রিয় দর্শক কথাটা বুঝতে অসুবিধা হয় যে ইমান হচ্ছে আল্লাহর কাছে প্রশংসিত এবং কুফর হচ্ছে আল্লাহর কাছে খুবই ধিকৃত এবং অত্যন্ত ঘৃণীত বস্তু আপনি জানেন কোরআনে করিমের ভেতরে আল্লাহ রবুল আলমিন তাদের বান্দাকে কিভাবে ডেকেছেন কোনো জায়গায় বলেছেন ইয়া নাস কোথাও কোথাও আল্লাহ তালা বলছেন ইয়া আইহ তাহলে যেখানে আল্লাহ তালা ইয়া নাস হে মানুষেরা হে মানব সকল তো সেই ক্ষেত্রে মানবের ভেতরে সবাই থাকতে পারে ইমানদারও থাকতে পারে যাদের ইমান নেই সেও তার মধ্যে সামিল থাকতে পারে পাচে কিন্তু যেখানে আল্লাহ রবুল আলমিন ডাকছেন যেখানে আল্লাহ রবুল আলমিন ডাকছেন সেখানে বিশেষ করে শুধু ইমানদারকেই আল্লাহ রবুল আলমিন সম্বোধন করছেন তাহলে জানেন খেয়াল করবেন দেখবেন বুঝতে পারবেন বলে। পুরো কোরআন মজিদের ভেতরে আল্লাহ রবুল আলমিন ইমানদার ব্যক্তিদেরকে কত ভালোবাসেন যে টোটাল অষ্ট আশি বার ইয়া ইয়া আনু বলে তিনি সম্বোধন করেছেন এটা কি ভালোবাসার মাত্রাটা দ্বিগুণ ত্রিগুণ চতুর্গুন এটা আপনি উপলব্ধি করতে পাচ্ছেন না আমানু বলে অষ্ট আশি বার আল্লাহ তালা বলছেন তো তাহলে কি একটাই কথা বারবার বলেছেন না একটাই কথা আল্লাহতালা বারবার বলেননি যতবার আমানু বলে ডেকেছেন ততবার আলাদা আলাদা আলাদা আলাদা কথা তিনি বলেছেন তাতে কি কথা আছে কোথাও এটা ছেড়ে দাও কোথাও এটা বর্জন করো কোথাও এটাকে ধরে নাও কোথাও এটাকে করো কোথাও এটাকে করো না এইভাবে এক এক জায়গায় আল্লাহতালা এক এক রকমের বিধান দিচ্ছেন আমানু আমানু আমানু বলে তার ইমানটা কত মজবুত হয় তাকে কথাই কথায় অক্ষরে একটু সামান্য হের ফের হতে গেলে ইমানটাকে চলে যাবে ইমানকে হারিয়ে দেবে কেউ ইমানকে লুটে নিবে যাতে না নিতে পারে তার জন্য তাকে বাঁধনের পর বাঁধন বাঁধনের পর বাঁধন দিয়ে আল্লাহ রবুল্লা আলমিন সাজিয়ে রেখেছেন একজন ইমানদারকে যেমন আপনাকে বলি প্রসঙ্গত ইহুদিরা হজরত উমর রাজিয়াল্লাহ তালানহকে বিদ্রুপ করেছিল দিয়ে বলেছিল হ্যাঁ তোমাদের নবী তো সেই হে যে প্রস্রাব করার নিয়ম শেখায় পায়খানা গিয়ে কিভাবে করতে হয় বসে তার নিয়ম শেখায় এগুলো জিনিস কি শেখার পায়খানাতে কিভাবে বসতে হবে প্রস্রাব করার জন্য কোথায় বসতে হবে এগুলো জিনিস শেখার নয় অথচ তোমাদের নাবি নাকি এগুলো শেখাই তো তিনি বলছেন যে হ্যাঁ এ কথা সত্য যে আমাদের প্রিয় প্রিয়নবি হাজরাতে মোহাম্মদ মুস্তাফা সাল্লাহ আলী ওয়াসাল্লাম আমাদেরকে এগুলোও তালিম দিয়ে থাকেন হাততাল খেরা তা কি পদ্ধতিতে আমাকে বসতে হবে তাও আল্লাহর নবী আমাকে শিক্ষা দিয়েছেন তালে, তাদের ব্যঙ্গটা কি ঠিক নাকি না খুবই পরিষ্কার ভাষা আপনাকে বলছি আমাকে এই তালিম দেওয়া হয়েছে বলেই আমি প্রসবে বসার পায়খানার বসার আমি আদব কায়দা জানি আমি কোনোদিন নির্লজ্জ হয়ে বে হায়া হয়ে মানুষের মধ্যে মানুষের ভিড়ে মানুষের নজরের সীমানার মধ্যে আমি নিজে বসে বে আবরু হয়ে কোনোদিন আমি আমার কাজ সম্পন্ন করি না আমি আমার গোপন অঙ্গকে আমার লজ্জাস্থানকে আমি জেনে শুনে কাহারির সামনে খুলি না একজন মুসলমান খোলে না কেন খোলে না এই জন্য খোলে না যে এটা বিধি বিধিনিষেধের মধ্যে আছে তাহলে তার নিয়ম যদি আমি পশ্চিম মুখে হয়ে তার নিয়ম যদি আমি পূর্ব অভিমুখে বসে করি তাহলে আমি ইমানি কাজ করলাম না এতে আমার বেয়াদি হবে তাই নাবিজি বলে দিয়েছেন তাকে উত্তরে করে নাও দক্ষিণে করে নাও ভারতবর্ষের লোকেরা এবং কাবা শরীফের পূর্ব প্রান্তে যতগুলো রাষ্ট্রের লোক আছো তারা এমনভাবে বসবে যাতে কি তোমার সামনে কেবলা না পড়ে যায় যাতে কি তোমার পেছনে কেবলা না পড়ে যায়। এই কথাটাকে লক্ষ্য রেখে তুমি প্রস্রাব এবং পায়খানাতে বসবে তাহলে এই আদবটা শিখিয়ে দিয়েছে বলেই তো আমরা এতটা সুসভ্য এতটা আমরা মার জিত এবং তার কাছে সেই আদবটা নাই বলেই আপনি কি তাদের অবস্থাটা দেখতে পান না হাটে ঘাটে মাঠে বাজারে যেখানে সেখানে কিভাবে তারা কাজ সম্পন্ন করে থাকে এইটুকুই দোষ যে তাদেরকে ইমানই শক্তি দিয়ে যে বাঁধতে হয় ইমানই বাধন দিয়ে যে তাদেরকে বেঁধে দিতে হবে সে ইমানই বাঁধন তাদের গায়ে নেই আপনাকে উদাহরণ দিচ্ছি আল্লাহ তালা বলছেন জারু মা বাকিয়ামিনার রেবা হে ইমানদারগন তোমরা সুদের দেনা পাওনা যা কিছু তোমাদের কাছে আছে তা তোমরা ভুলে যাও তা তোমরা ছেড়ে দাও দিন যা চললো চললো ছেড়ে দাও এখন থেকে শাহবা এখরাম ছেড়ে দিলেন তাহলে এখানে একজন মমিন মুসলমানকে আদব কায়দায় সমৃদ্ধ করার জন্য একটা আমানু বলে আল্লাহ তালা ডাক দিলেন আবার আর এক জায়গায় তা আল্লা তাল্লাহ বলছেন ইয়া আই হল্লা আমানু ল খুলু বই হুতান গায়েরা বই হুতে গুম হেই মানদার ব্যক্তিরা তোমরা তোমাদের বাড়িতে তোমার ভাইয়ের বাড়িতে তোমার প্রতিবেশীর বাড়িতে তুমি তাকে না জানিয়ে তাকে সংকেত না পাঠিয়ে নিজ ইচ্ছায় হুড় হুড় করে ঢুকে যেও না জানো না তুমি কি অবস্থায় ভেতরে এসে বসে আছে সে নিজের কাপড় হয়তো আধা খুলে আছে সে নিজের বাড়ির ভেতরে আছে তুমি তাকে না জানিয়ে চলে যাবে তো তাহলে তার আবরু সুরক্ষিত থাকবে না আবরু তার লুটি যাবে সেই হেতু তুমি সাবধান হয়ে যাও তাহলে একজন মুসলমানকে ভদ্র করার জন্য আবার আল্লাহ তালা এই অলোজনা আমলে ডাকছেন এইভাবে আমানুকে যদি পড়া যায় তাহলে আল্লাহ তালা কোথাও বলবেন কাহরি বাড়িতে ঢুকবে না কোথাও আল্লাহ তালা বলবেন মদ্য পান করে তোমরা নমাজে যাবে না কোথাও আল্লাহ তালা বলবেন কুল কুলকালানা সত্য কথা বলো মিথ্যা কথা কোনো সময় বলো না আবার কোন জায়গাতে আল্লা রব্বুল আলমিন বলবেন যে হে ইমানদার ব্যক্তিরা তোমরা যতক্ষণ দুনিয়ার বুকে বেঁচে আছো তোমরা ততক্ষণ পর্যন্ত আল্লাহকে দেখে ভয় করে চলবে আল্লাহকে ভয় করে অর্থাৎ মালিক আল্লাহ আমার সবসময় আছেন তিনি আমাকে নিরীক্ষণ করছেন এই সংখ্যা যেন তোমার ভেতরে থাকে তুমি সবসময় আল্লাহ তালাকে ভয় করে চলবে হালাল বস্তুতে লাগাবে হারাম বস্তুতে তোমরা মুখ লাগাবে না হাত লাগাবে না হারাম বর্জনীয় হারামের কাছে যাবে না তাহলে আল্লাহ তালা আমানু বলে আমানু বলে অষ্টআশিবার যদি আমাকে দিয়ে থাকেন অষ্টআশিটা সবক তাতে আমার ইমান বৃদ্ধি পেয়েছে তাতে আমার ইমান সজ্জিত হয়েছে সঙ্গে থাকুন এত দুর্বলিমান আল্লাহ তুমি আমাকে দেবে না আল্লাহ তোমার কাছে প্রার্থনা তোমার কাছে আমার এই মনাজাত আল্লাহ আমার মোনাজাতকে কবুল করো আমরা যেন সমাজ থেকে মন্দকে উঠাতে পারি এবং তাকে ঘৃণা করতে পারি অন্তত এই সমতি তুমি আমাদেরকে দাও আমিন ও আখরে দেওয়ানা আহামদুলিল্লাহ রবিল আলামিন আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ আমি এই গ্রন্থের মধ্যে কোন সন্দেহ নাই অক্ষরে সত্য প্রথম থেকে শেষ পর্যন্ত এটা সত্য আল্লাহ পাঠিয়েছেন देख विशुद्ध प्रत्यदेश पवित्र कुरान प्रति सोमवार मंगलवार रत साढ़े दस टायब समय बांगल्वर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 জয়েন্ট ডক্টর জাকির নাইক দেখুন অর্ধাঙ্গিনী নাতিতাঙ্গিনী কাল রাত সাড়ে সাতটায় আপন সম্প্রচার সকাল সাড়ে নটায় বাংলাদেশে বিস বাংলায় যাদের শাসনের ডঙ্কা বেজেছে দুনিয়ার যেহেতু কোরআন ছিল তাদের সংবিধান তাই জগতে হয়েছিলেন তারা মহান মহিয়ান আমি মোহাম্মদ বদরুদ্দানি শাসন শিখতে দেখুন শুধু কেন তাদেরকে ইসলামের খাটি প্রতিনিধি বলা যায় খোলাফায় রাশেদিন কাল সন্ধ্যা ছটায় আপন সম্প্রচার দুপুর দেড়টায় বাংলাদেশে পিস টিভি বাংলায়